আনা সিব মালিক হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ উলাইম এর জীবদ্দশায় আবুতোলাহ রদুলিল্লাহ তোলাহ জিহাদের কারণে সিয়াম পালন করতেন না কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ উলাইসাল্লাম এর ইন্তেকালের পর ইদুল উল ফিতর ও ইদুল উল আজহা ব্যতীত তাকে কখনও সিয়াম বাদ দিতে দেখেনি